আসসালামুকুমতাহুল শাহরমদ Alladzi anzil fihi l-Qur'an Hudan l-Nas wabayilat min al-huda wal-furqan Fa man shahid min kumu shahra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 رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سام رمضان ايمانا واحتسابا gufir له ما تقدم من ذنبه وفي حديث القدس يقول سبحانه وتعالى كل عمل ابن آدم له إلا السياب فإنه لي وَأَنَا أَجْزِي بِهِ الصِّيَامُ جُنَّةِ فَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَسْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِبٌ إلى آخر ما جاء في هذا الحديث وعن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس بالخير حين يلقاه جبريل وكان جبريل يلقاه كل ليلة في رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة রওয়াহুল বখারি ও মুসলিম উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাইয়েরা প্রথমে মহান আল্লাহ লাখ কোটি সুক্রিয় আদায় করি সকলে মিলে যিনি আমাদেরকে এই বরকতময় রমাদান পাওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি এটা এমন এক মাস যার নাম আমরা হাদিসের মধ্যেই অনেকগুলো পাই আল্লাহ তো বলেছেন যে লাইলাতুল কাদ্রে খাই আলফ সেটা রমদানের ভিতরে এছাড়া নবী মোহাম্মদুল্লা সাল্লামের হাদিসে আমরা এই মাসটুকু অনেকগুলো নাম পাই যার মধ্যে শাহরুর রহমা শাহরুল মাফেরা শাহরুল সবর শাহরুন ইউজাদুফি রসতি শাহরুন আলমোয় এইভাবে অনেকগুলো নাম এই মাসের রয়েছে আর আমি বলি আল্লাহ রবুল আলমের এই মাসের ফরিচয় দিতে যেটা বলেছেন সেটা হল শাহরু রমাদান আল্লা উ পরিচয় দিচ্ছে না রমজান মাস রমজান মাসের পরিচয় শুনতে চাও শুনব আল্লাফি হেলকর এই মাসটা হল এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে থেকে পরিচয় দেয় এই জন্য আমিটুকু দিয়েই আজকের কথা শুরু করেছি যে সাহরান মাস আল্লাফি হেলকোর যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কি আছে এই কোরআন এর মধ্যে রমজান মাসে তো এই কোরআন নাজিল করা হলো এর ভিতরে কি আছে সমর্ব মানব জাতির জন্য এই কোরআনের মধ্যে রয়েছে হেদাই এখন আপনি কি হেদায়ত চান আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি হেদায়ত চান আপনি কি সঠিক পথ চান বলার অপেক্ষা রাখে না আপনি তো সেটা চান কারণ তো আপনি যখনই নমাজে দাঁড়ান সলাতে দাঁড়ান তখনই তো বলেন বোঝা গেল আপনি এটা চান তাহলে এখন ঠিকানা লাগবে এখন ঠিকানা লাগবে কোথায় পাওয়া যাবে আপনি তো চাচ্ছেন তো আল্লাহ বলে হুদা হুদাল্লিন সমর্গ মানব জাতির জন্যে এই কোরআন হলো হেদায় পথ প্রদর্শক অতএব আপনি যদি পথ চান এবং এই কোরআন মোতাবেক চলতে হবে আর আল্লাহ রকে সম্পর্কে বলেছে আরেক জায়গায় বলেছে সুরাতো বন ইসরাইলে ইনহাজ আর কোরআন ইয়াহদি লি হিয়া নিশ্চয় এই কোরআনই হলো পদ দেখায় ওটার দিকে যেটা নাকি সবচেয়ে মজবুত সবচেয়ে সুদৃঢ় সবচেয়ে সঠিক সেটার দিকে পদ দেখায় এই কোরআন আর এই কোরআন হয়েছে রামাদান শাহরো রামাদান তাহলে একটা পাইলেন হেদায় এর ভিতরে আসতে আর কি মিনাল হুদা, এবং হেদায়ত যে আপনি পাচ্ছেন দলিল লেখবে না প্রমাণ লাগবে না নাকি চক্ষু বন্ধ করে না চক্ষু বন্ধ করে নয় এই জন্য বলো অবাইনাথ বাইনাথ মানে প্রমাণ সমূহ দলিল সমূহ হেদায়েতের এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী যে এই কোরআন এই আর দলিলও এর মধ্যে আসে তো আমি যখন এই কোরআন নাজিল করে দিয়েছি তো রমজান সম্পর্কে তোমাদেরকে পরে বলতেছি ফামান শাহেদ আমিন কুমুর শাহরা ফালিয়া শুম্ভু অতএব তোমাদের মধ্যে যে নাকি রমাদান মাস পায় রমজান মাসে সে উপস্থিত হয় ফালিয়া শুম্ভু সে যেন এই মাসে রোজা রাখে আল্লাহর কথার ঢং দেখছেন স্টাইল দেখছেন যে ব্যক্তি এই রমজান মাস পায় সে যেন এই মাসে কী রাখে ফালিয়া শুম্ভু তারপরে আবার বলছে তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে দেখেন অসুস্থ থাকে তো সঙ্গত কারণে ফামান খান আমিন আও আলা সাফারিং অথবা সফরে রয়েছে বিশেষ প্রয়োজনে সফর করতে হয়েছে কোথায় সে খাবে কোথায় ইফতার করবে কোথায় কী তো আল্লাহ রবুল আলমীর তিনি বলেন ঠিক আছে তুমি যদি অসুস্থ হও কেমন অসুস্থতা একটুখানি মাথা ধরছে একটু সর্দি লাগছে কি বললাম আপনারা কি বলেন এরকম একটু মাথা ধরলে একটু সর্দি লাগলে কি অবির্বাদ দেন অর্থাৎ ওলামাইটার একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছেন একজন মুসলিম অভিজ্ঞ এক নম্বর হলো মুসলিম দুই নম্বর হলো অভিজ্ঞ আর তবিবুল মুসলিম হাজে অভিজ্ঞ দক্ষ এবং একজন মুসলিম ডাক্তার যদি বলে যে আপনি এখন শরীরের যে অবস্থা রয়েছে এই অবস্থায় রোজা রাখলে আপনার ক্ষতি হইতে পার তাহলে অবস্থায় আপনি রোজা না রাখার ব্যবস্থা আল্লাহ রব আহমিন নিজেই আল্লাহ বলে দিছে এটা কি আমরা কি চাইনিছি নাকি এই বলুন তো এটা কি আমরা চাইনি যে নাকি একটু আল্লাহ নিজে যে আল্লাহ আমাদের যে বিধান দিয়েছেন সেই আল্লাহ আবার পিছনে দিয়ে আবার বলে দিয়েছেন তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ থাকে অথবা তারা যারা নাকি সফরে থাকে তাহলে তারা কি করবে তারা এখন যদি না রাখে হ্যাঁ তাহলে পরবর্তীতে সংখ্যা অনুযায়ী সংখ্যা অনুযায়ী মানে যতটা ভেঙ্গেছে, যতটা ভেঙ্গেছে। ততটা সে আবার কি করে দেবে আদায় করে দেবে পরে আল্লাহ নিজেই বলে আল্লাহ পরে করি তাহলে একদিক থেকে যেহেতু আল্লাহ রবুল আলমিন তিনি জানেন যে এটার মধ্যে একটু কষ্ট আছে এর মধ্যে একটু কষ্ট আছে তবে এই কষ্ট থাকার কারণে পুরস্কারের কথা হাদিসের পাতায় পাতায় আছে কষ্ট যেরকম স্বভাব সেরকম আমাদের দেশে বলে যত কষ্ট তত মিষ্টি মানে কষ্ট বেশি করলে মিষ্টি বেশি পাওয়া যায় আর আসলে কথা ঠিক সে আমর মধ্যে কষ্ট রয়েছে তবে আল্লা রাবুল আলমীন আবার বলেছেন একটা রোজা যদি কেউ আমার জন্য ফি রাখে বোখারি মুসলিমের হাদিস ব্যক্তি ফি সাবিল্লা মানে কি মানে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য এই আল্লাহর পথে আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ বলেন একটি রোজার বদৌলতে বরকতে আল্লাহ তার মাঝে আর মাঝে সত্তর বছরের দূরত্ব সৃষ্টি করে দেবেন আর কত সব কি কারণ আল্লাহ রবুল আলম তিনি নিজে খাওয়ান নিজে খান না পুরানে আছে তিনিান কিন্তু তাকে খাওয়ানো হয় না মানে খাওয়ার দরকার নেই তো আপনি যতক্ষণ রোজা রাখলেন ততক্ষণ পর্যন্ত আপনি যেন আল্লাহ যে গুণ না খাওয়া আল্লাহর যে না খাওয়া আপনিও যেন এটা তো কখনোই বন্দার সাথে আল্লাহর তুলনা হয় না এই আমি আগে বলে বন্দার সাথে তো আল্লাহর কখনো তুলনায় হয় না কিন্তু তারপরেও আল্লাহ যেরকম খান না আপনিও একটা নির্ধারিত সময় তিনটা আটচল্লিশ থেকে নিয়ে ছয়টা সাতত্রিশ পর্যন্ত আপনি যে কিছু না খেয়েছেন এর মধ্যে যেন আল্লাহর একটা গুণের সাথে দূরতম হলেও একটুখানি সম্পর্ক রয়েছে এটাকে আল্লাহ এত পছন্দ করেছেন যে আপনার জন্য সবার ব্যবস্থা করেছে শুধু কি এটা হয় যে পল্লাদি আফসুম হাম্মাদিহি নবী সাল্লি সাল্লাম বলেন ওই সত্তার নামের শপথ করে বলছি যার হাতে আমি তার নামে কয়ে যে রোজাদার রোজা রাখলে বিকেল বেলায় মুখের মধ্যে একটুখানি অস্বাভাবিক একটু ইয়ে হয় আমরা এটাকে দুর্গন্ধ বলতে চাই না কি একটুখানি কেমন জানি লাগে না এইটাকে কত বড় মর্যাদা দিয়েছে পালন করার বিধান্ত দিয়েছেন মর্যাদা দিয়েছেন কত অনেক ব্যাখ্যা করেছে মুখের এই সুগন্ধের সুন্দর ব্যাখ্যার মধ্যে একটা বলছে যেটা এটা হলো এটা হাসরের মাঠে যারা নাকি রোজা রাখবে হাসরের মাঠে দুনিয়াতে যারা রোজা রেখেছে তাদের মুখ থেকে মেশকে আম্বারের সুগন্ধির সেও আরও বেশি উত্তম সুগন্ধি তাদের মুখ থেকে বের হবে যেমন হাতের বই থেকে যদি উন্নত মানের আতর লাগায় ফাঁসের দুই জনের খবর হয়ে যায় আর সেখানে মুখ থেকে শুধু মানে সুগন্ধির বের হইতে থাকবে এত মর্যাদা আল্লা রবুল্লা আলামি দিয়েছি শুধু কি এটা হাদিসি কুদ্সির মধ্যে তো বলেছেন অন্যান্য আমল বন্দার জন্য রোজা আমার জন্য আসলে খুলল আমলে বলে আদামু বলি আদমের সকল আমল তার জন্য ইল্লা সহম রোজা ছাড়া ফাইন হি কেননা এটা আমার জন্য ও আনা আজ বিহি এবং আমি নিজের হাতে পুরস্কার দেব আর পুরস্কারের মাত্রা হয় পুরস্কার দেনওয়ালার ক্যাপাসিটি অনুযায়ী দুলাবাই বিদেশ থাকে টাকা পয়সা পকেটে ভর্তি এখন শালিরা শালারা যখন চায় তখন আস্তে করে এমনি করে এক টাকা নোট একটা দিত পকেটে টাকা আসে আর কিন্তু যদি পকেটে যদি টাকা যদি না থাকে আস্তে করে বের করে আর আলের মধ্যে এরকম করে কথা ঠিক ঠিক না এরকম করে কেন বয়সাভা আসে যার নাকি আসে সেই অসুব্বু সব্বান কলে একবার ডালি দেওয়ার মতো ডালি দেয় আর যান নাকি কিছু না গনার মত করি যায় দু আর আল্লাহ প্রকৃতপক্ষে ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে বিনা হিসাবে বিনা হিসাবে দিব কে আল্লাহ এই জন্য সিয়ামের আরেক নাম হলো সাহারস সবরে সিয়ামের আরেক নাম হলো কি সাহারস সবর এই রমজানের মাসের আরেক নাম হল ধৈর্যের মাস আসলে কিন্তু ধৈর্য যদি না থাকে তাহলে সিয়াম পালন করা সম্ভব নয় বিশেষ করে এই যে গরম চলছে এই যে গরম চলছে কথা বলতে গেলে এই ছোট সাথে আটকে যায় গলা শুকিয়ে যায় কিন্তু তারপরেও আপনি ধৈর্য ধরেন যে সূর্য ডুবার আগ পর্যন্ত যতই কিছুই হোক না কেন খানা পিনা আরো অন্যান্য কি করি সকালে আটটা নয়টার দিকে নাস্তা করি ফাঁকু ফুকু অফিসের তো চাটা তো চলে দুপুর জোহরে নামাজের পরে দুইটা বাজে যদি ফ্লেট মানে ঘরে যদি ভাত রেডি না হইলে মেজাজ গরম হয়ে যায় এই দেখেন ধৈর্য ক্যামলে বরকত ক্যামলে আচ্ছা দুইটা বাজে তো দুপুরে খাইলেন পাঁচটা বাজে আবার হালকা বিস্কুট একটুখানি চা আর এখন তিনটা আটচল্লিশের আগে সেহেরির সময় বেশি খাওয়াও যায় না কি সেহেরির সময় বেশি খাওয়াও যায় না অল্প কিছু খেয়ে নিলেন তারপরে আটটা গেল আটটা গেল সকালের টাইম চলে গেল দুপুরের টাইম দুপুরের টাইমটা তো ভেরি ইম্পর্ট্যান্ট দুপুরের টাইম গেল কোনো খানাপিনা নাই। ফ্যাটেজে ক্ষুদা লাগছে লাগে নাই কথা এটা নয় ফ্যাটেজে ক্ষুদা লাগে নাই কথা এটা নয় কথা হল এটা আমাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সন্ধ্যা পর্যন্ত আমাকে পৌঁছতে হবে এই কারণে আমি ধৈর্য ধৈর্য যখন আমার মনোবলের সাথে মিশে যায় আমার প্রিয় ভাইয়েরা ধৈর্য যখন আমার মনোবলের সাথে মিশে যায় তখন আর আমার ক্ষুধার কথা মানে ইয়া হলেও অনুভূত হলেও এটাকে আমি আমলে আনি না। তারপরে সেই। পাঁচটা বাজে আসরুল্লামাজ চলে যায় তারপরে আবার মাগরিবের সময় এসে তারপরে আপনি ইফতার করে ধৈর্য যদি না থাকে এটা কি সম্ভব এই জন্য রসুল নিজেই বলেছেন হুয়াশা সবরে এটা হলো সবরের মাঠ আর রসুল বলেন অসবর সওয়াত সবরের একমাত্র পুরস্কার জান বলে শেষ করা যাবে না মানে সিহাম যে কত বড় ফজিলতের এবং মর্যাদার এক হাদিসে রসুল সাদ্লাম বলেছেন বনি আদমের সকল আমলকেই মানে আমাদের সকল এক আমলকেই কিন্তু একে এক নয় একে মিনিমাম দশ চিন্তা করছেন একে এক নয় একে মিনিমাম কত এটা তো কোরআনেরই কথা আর যে নাকি আলামাফ করুন কোন মন্দ কাজ করবে তো যদ্দুর করছে তদ্দুর শুধু ধরা হবে কি বলছে বলছে মানে যে কোনো যেভাগে একটা নেকাজ করবে এইটাকে স্টার্টিংয়ে শুরুতেই কত গুণ দিবে দশ গুণ আর কেউ যদি আল্লা মাফ করুন কোনো বদকাম যদি করে ফেলে তো যদ্দূর করছে তদ্দূর মাত্র ধরা হবে এই তো এখানেই পেলেন একে কত দশ এটা কোরআনের আয়াত এটাকে হাদিসি বলছে এভাবে কুলল আমি আদ আমাইফ বন্দার বনি আদমের সফল আমলের স্বভাবকে অনেক গুণে বাড়িয়ে দেওয়া হবে আল্লাহালেহা এক দশ গুণ পর্যন্ত এবারে শুনেন না ফরে বলে কি এই দশ গুণ কে আল্লা রব্বুল আলমিন সাতশত গুণ পর্যন্ত করে দিতে পার্লা তুবে আশরে আলেহা এলাফিন आर एट नियत अनुजाई एफल्स अनुजाई मेहनत अनुजाई अवस्था अनुजाई सात शुगुण कर कंतु रमजान बेपाराश दुगुण देवे क्योंकि आलदा रख से इम আনা না আবার আল্লাহ বলে এটা আমার জন্য রাখা হয় আর আমি নিজের হাতে এটা পুরস্কার দেব আর এটাকে ওলামাই মহাদকমে বলছে ও আনা উজজা মানে আমি হয়ে যাব তার পুরস্কার সেটা আরো কত বড় জোরালো কথা আমি হয়ে যাবো হাসরের দিন হেয়ামতের দিন জান্নাতের দরাজা থেকে লোকদেরকে ডাকা হবে কি জান্নাতের দরওয়াজা থেকে লোকদেরকে ডাকা হবে আবহর এরা থেকে বললি তো মুসলিমের হাদিস রসুল আকরম সালি আসাল্লাম বলেন মান আনফাকা যাও নুদিয়া মিন আবু আল জানাতে যেই ব্যক্তি দুনিয়াতে খুব খেয়াল করে শুনবেন যেই ব্যক্তি দুনিয়াতে জোড়া জোড়া খরচ করে আরে জোড়া জোড়া খরচ করে এটার মানে কি মানে হলো যেই কোনো নেগ কাজ করে ভালো কাজ করে একাধিক করে এমন নয় যে কালে বদরে একদিন একটা করছে আর এটা দ্বারে কাছে যায় নাই এমন না মনে করো নেক কাজ করছে নফল নামাজ পড়ছে অনেক অনেক পড়ছে সদকা করছে অনেক অনেক করছে ভয়েস করছে অ্যাবিলিটি আছে আরও আরও করছে উমরা করছে আরও মনে চাইছে আরও আরও করছে অর্থাৎ যেই কোনো ভালো কাজ একাধিক করছে একের একের বেশি হয়ে গেলে তো জোড়ার কথা আসে কি বলেন একের বেশি হয়ে গেলেই তো জোড়ার কথা আসে তো রসুল বলছে যে নাকি জোড়া জোড়া খরচ করে এক কথা দিছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এরকম জোড়া জোড়া খরচ করবে নুদিয়ামিন দিয়াম আবু আল জান্নাতের সকল দরওয়াজা থেকে তাকে ডাকা হবে কি বলবে ইয়া আবদাল্লা হাজা হাই এ আল্লাহ এই দরজা দিয়ে ঢুকো ভিতরে অনেক প্রভূত কল্যাণ রয়েছে সবাই ডাক আসেন আসেন এই লোকের ডাকো সব দরবাজা থেকে এই লোককে ডাক হবে জাননাতে ঢুকার জন্য ফরের ব্যাখ্যা করে ফামান কান আম যেই ব্যক্তি দুনিয়াতে নামাজি ছিল सलाद प्रतिष्ठ जत्न सहकारे सलादायसे दरवाजा डाका दरवाजार नाम आरोप सलाह और इंगरेजी हलो सलाट कि आसाद गेट फारंग गे। <laughs> सलाद गेट स्पष्ट दिन बाबिस अच्छा না মিন বাবিল খান যেই ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর কালেমাকে বলন্দ করার জন্য ফি সাবি জেহাদ করেছে তাকে যেই দরওয়াজা থেকে ডাকা হবে সেটার নাম হলো জেহাদ গেট অমান না মিন আহলিস সদাকাতে দরিয়া মিনবা মিনবাব আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করছে নান করছে তার জন্য কিন্তু একটা দরজা বরাদ্দ থাকবে সেটার নাম হলো সদকা গেট আরবিতে নাম হলো বাবুর সদাকা আর সদকাওয়ালার জন্য সদকা গেট সলাতওয়ালার জন্য সলাাত গেট জেহাদওয়ালার জন্য জেহাদ গেট এইবার শোনেন মজার কথা অমান খান আহলি সিয়ামে আর যেই ব্যক্তি সিয়াম পালনকারী ছিল দাম বাবির রাইয়া নে হ্যাঁ এবার একটু খেয়াল করে এইতো কথা এখানে সেরে পর্যন্ত তার মনের ভিতরে কথাটা এসেছে আরে এটা তো সিয়াম গেট হওয়ার কথা কিন্তু নাম দিছে কি গেট। রাইয়ান গেটামিম বাং দিয়ে ডাকা হবে কারণ কি রাইয়ান শব্দ এটা রাই থেকে আসে রাইজুন মানে শেষ দেয়া সিক্ত করা ভিজিয়ে দেয়া অর্থাৎ রমজান মাসে এই গরমে রোজা রেখে আমার বান্দা এই যে পিপাসা তো ছিল আজকে তাকে যে দরওয়াজা দিয়ে ঢুকানো হবে এটা পরিতৃপ্তির দরজা ভিজিয়ে দেওয়ার দরজা একবারে পিপাসা নিবে আমি আল্লাহ আখ্যায়িত করেছি এসে নাম দিয়েছে বাবুর রবু বকর রাজিয়াল এবং সাহাবারা যখন এই জাতীয় কথা শুনতেন আবেগে আপ্লুত হয়ে যেতেন খুশিতে তারা আত্মহারা হয়ে যেতেন খুশিতে আবু বাবার কি বলে বে আবি আল্লাহ হে আল্লাহ রাসুল কি কথা শুনালেন আল্লাহ আল্লাহ সেদিন এভাবে বিভিন্ন দরওয়াজা থেকে মানুষদেরকে ডাকা হবে তো আমার আব্বা এবং আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাক এটা আমরা বলি না আমার জান জন্য কোরবান এই মানুষ যখন নাকি একজন একজনকে নিজের সবচেয়ে বেশি প্রিয় অবস্থা বোঝানোর জন্য এবং তার জন্য নিজকে সর্বদা নিবেদিত রাখার জন্য তখন বল কি আমার বাপদাদা সৌদ্যগোষ্ঠী তোমার জন্য ফেদা উৎসর্গ কি বলে না তো রসুল কে আবু বকর বললেন আমার আব্বা এবং আম্মা দুইজন আপনার জন্য আমি উৎসর্গ করে দিলাম বলুন তো দেখি কী কথা শুনালেন। এই জাতীয় দরজা থেকে সেদিন ডাকা হবে জান্নাতে তো মা আলিয়াম কি বলে আবহাওয়া করার রাসুল আল্লাহ সকল দরওয়াজা থেকে ডাকাতো দরকার নাই এক দরওয়াজা থেকে ডাক পাইলে আর ডুবলেই তো কাম সারা চিন্তা করে মা আলা মান দোড়া মিন তিরকাল আবু আবিন দরৌর আতিন মানে এই সকল দরওয়াজা থেকে একজনকে ডাকাত দরকার নাই জরুরত নাই জরুরত আপনারা বুঝেন জরুরত নাই কারণ এক ধর এক দরজা দিয়ে যদি ডাকা ডাক যদি আপনি পান আর এই দরজা দিয়ে যদি আপনি আর আমি যদি ঢুকে যেতে পারি তাহলে তো সব মিত্র তো সব আছেই অথবা অর্থ কি এবনোবা তল অত্যন্ত প্রখ্যাত মহাদ্দেশ তিনি এটার ব্যাখ্যা করছেন কাউকে যদি সকল দরওয়াজা থেকে তাহলে তো কোনো ক্ষতি নাই সকল দরওয়া থেকে তাহলে তো কোনো ক্ষতি নাই তবে আমার মনের ভিতরে একটা প্রশ্ন ইউদুন মিন তিনকাল আবহাওয়া কুল্লাহা কুল্লেহা সেদিন কি এমন কেউ হবে যাকে সকল দরওয়াজা থেকে ডাকা হবে ডাকলে তো কোনো ক্ষতি নাই কিন্তু কথা হলেও কাউকে কী কী এরকম ডাকব না এরকম কী কেউ ডাক পাইবে নাকি রসুল সদাল সাল্লামের নাম হ্যাঁ আল্লাহর এমন কিছু বান্দা থাকবে যাদেরকে সকল দরওয়াজা থেকে ডাকা হবে সে যেমন নামাজি ছিল সে সৎকার করলা ছিল সে হজ করণেওয়ালা ছিল সে জেহাদ কর্নেওয়ালা ছিল সে সিয়াম পালনকারী ছিল সে অন্যকে ক্ষমা করণেওয়ালা ছিল কারণ এখানে তো সাতটা পাঁচটার কথাটা বলা হয়েছে জান্নাতের দরজা তো আটটা জান্নাতের দরজা তো আটটা কাছে অন্যান্য হাতিসে আরও ইয়ের কথা বলা হয়েছে তো এরকম লোক যদি যার মধ্যে সব ভুল থাকবে তাকে সবাই টাকা হবে তবে হে আবু বপর আর জু আমাকুনা মিন আমি আশা করি তুমি তাদের একজন তাহলে ব্যাপারটাকে শুধু ওখানের জন্য কি এটাকে মানে ক্লোজ করে দেওয়া হয়েছে আমরাও যদি এরকম আমল করতে পারি আমাদের এভাবে জান্ জাননাতে দেওয়া কিন্তু সহজ নয় এটা ইজি নয় আল্লাহ নিজেই বলছেন এটা সহজ নয় ফামান না জান্নাতা ফাকাদ ফাজ। जे जा रकम से आल्लाजे जहा जहा जहा जहा मानी दस टा दस्ती मानी उन्नी रखते सर तो अल्लाब्द व्यवहार कर এরকম করা হল আরো হেলাল জান্নাতা আর জান্নাতে ফক করানো হলো ফাঁকা দফা সেই আসলে কে হলো সফল হলো তো সিয়ামের মর্যাদা প্লাস আর অন্যান্যের মর্যাদা তো আমরা শুনতেছি তাহলে এবার বলুন তো এত মর্যাদার কথা শুনলে এই যতই কষ্ট হোক এই রোজা রাখার দরকার আছে না কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এরকম আছে গতকাল কি একটা প্রোগ্রামে যাচ্ছিলাম তখন একজন কাকা হুজুর জানেন কত ভাষা রোজা রাখে তো আমার ভাষা আরেকজন বসাক বসা মনে হতে সবাই রাখে দেখেন ও মানে ওই যে আছে না আলমারও ইয়াতেছিও আল্লাহসিহি আরবিতে একটা কথা আছে যে মানুষ প্রত্যেকে তার নিজের উপরে ম্যাসেজ করে ধারণা করে হ্যাঁ ওই যে এই নিজে বলা হলে সব বলো কয় না মানে নিজে মনে করো বুঝি সব তো আমার পাশে একজন বাসা ছিল সে রোহলামিন নাম এ কী ক আমরা তো মনে করি সবাই রোজা রাখে খবর তো রাখে না পরে বললো যে ক চল্লিশ পারসেন্টও রোজা রাখে না আসলে অথচ এত বড় বন্টার মানে আল্লাহ রকুল আলমিন আমাদের জন্য এই রমজান মাসে দিয়েছেন এবং আমি বলি আপনারাও তো জানেন যে মনে করেন প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে সব সারা বছর একরকম মৌসুম চলে না হ্যাঁ সারা বছর একরকম মৌসুম চলে না ব্যবসা বাণিজ্যওয়ালারাও তো ঠিক এরকম করে ঈদের সময় ফুজার সময় বা আরও আরও বিশেষ বিশেষ সময়ে তারা একবারে গুরুত্ব সহকারে ব্যবসা করে অল্প দিনে বেশি পয়সা বেশি লাভ কামাই করে ঠিক সারা বছর ঠিক তেমনি যেমন সারা বছরের মধ্যে একটা দিন আছে এমন সর্বশ্রেষ্ঠ দিন ইয়ম আরাফা কিফা এইটার সেই উত্তম দিন আর নাই হাদিসের মধ্যে আসছে আরাফার দিবসে আল্লাহ যতজন লোককে মাফ করে যত সংখ্যক লোককে মাফ করে বছরের অন্যদিনে এত লোক মাফ করে এবং ওই দিন সবচেয়ে বেশি ব্যর্থ এবং হতাশ হয় কারণ সারা বছর আকাম করাইছে এই লোকটা আরাফার ময়দানে কেঁদে কেঁদে সব মাফ করাই ফেলছে শয়তানকে হায় হ্যা কি করলাম এবারে আসেন রাত আর রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি লাইলে তুল তাদের সেটাতে রমজান মাসের ভিতরেই এমন একটি মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হতে চলেছে যাচ্ছে এগারো দিন তো চলে গেলো ওয়ান থার্ডের বেশি তো শেষ আর আমি বলি এই বরকতময় দিনগুলো বরকতময় রাতগুলো এগুলো আসে আবার যায় আমাদের দ্বারে আসে আমাদেরকে বলে এই যে আছে না ইয়া বা গিয়াল খাই আকবেল ইয়া বাগিয়া ইয়া আকসর হ্যাঁ হে কল্যাণ কামী এগিয়ে আস হে অমন্দকারী আবেদন? আর এই রোজা আছে আল্লাহ আমাদের উপরে ফরজ করছে ফরজ করতে গিয়ে তিনি হওয়া সত্ত্বেও সর্বময় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও এমন কোমল নরম আবেদনময়ী ভাষায় আল্লাহ আমাদের উপরে রোজারে ফরজ করছে এই কথা বলে না এই সব মানুষের উপরে রোজা রাখতে হবে ইট ইজ মাই ওয়ার্ডার এরকম করে বলে রেখে বলছি দেখছে আল্লাহ যদি এরকম বলতো বলতো তো বলতে পারতে কিন্তু এরকম না বলে বলছেন হে ইয়া আরবিতে বলে অর্ভেনে দা আমরা ছেলেদেরকে পড়াই আহবানের আহবানের শব্দ হে যেমন আমি বললাম হে অমুক যখন আমি হে কথাটা বললাম তখন যেন আমার সাথে আর যাকে আমি ডাকলাম তার সাথে একটা বিনাশুতার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল কথা তো ঠিক যেমন আবদুল্লা হে এই কথা বলার সাথে সাথে যেন আমার সাথে আবদুল্লার একটা লিংক হয়ে গেছে জি স্যার কি বলে লিঙ্ক হয়ে গেছে যেমন মোবাইলে যেরকম এখান থেকে ওখানে এখানে সামলে মোবাইলেও তো হয়ে যায় এখন আল্লাহ আমাদেরকে বলে হে আল্লা দিন দেখেন একজন মানুষের সবচেয়ে প্রশংসনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে ভ্যালুয়েবল যে গুণ সেটা হলো সেই ইমানের মতো কথা বলে আল্লাহ আল্লাহাক আমাদেরকে নির্দেশটা দিচ্ছেন হে ইমানদারেরা হে ওরা যারা আমাকে বিশ্বাস করেছ হে ওরা যারা তোমরা নিজেরা মুমিনের গুণে গুণান্বিত হয়েছ আমি তোমাদেরকে বলতেছি একটা কথা এই কথা শোনার সাথে সাথে তো আমরা সবাই আবেগে আপ্লুত হয়ে গেলাম ওরে আল্লাহ তিনি এত আহকামুল হাহাকিমিন হয়ে এত নরম সুরে যখন কথাটা বলছেন এবং উই আর রেডি ফর অ্যাকসেপ্ট আমরা তাহলে এখন এটাকে গ্রহণ করার জন্য ইয়ে হয়ে আছি আর আসলে তো কথা ঠিক উপরওয়ালা যদি নরম করি কথা বলে তো নরমপরি কথা বলার কারণেই তো নিচেরওয়ালা একবার ইয়ে হয়ে যায় আমাদের লক্ষ্মীপুর হজুর বলতাম আমাদের জামিয়াতে পড়াই তো উনি একটু রসিকতা করে একটা কথা বলতেন উনি বলেন যে এক লোক ছিল একটু মানে বুকাটো বুকাটোকার টাইফের আর কি তো তাকে প্রথমে এক মন তার মাথার মধ্যে এক মনের বোঝা দিছে দেওয়ার পর বলল আর পারবি কয় আচ্ছা দশ কেজি দেন শোনেন এর কথা শোনেন প্রথমে এক মন দিল আর পারবি আচ্ছা দশ কেজি দেন দিছি দশ কেজি আর পারবি আচ্ছা পাঁচ কেজি পাঁচ কেজি দেন আসলে আর পারবে না কিন্তু এখন তো তার মেলা হয়ে গেছে এরপরে জিজ্ঞাসা করে আর পারবি বড় ভাইয়ে বললে পারবা অর্থাৎ উনি যদি উপরের জন্য উনি যদি বলেন তাহলে পারব তো আল্লাহ তিনিও আমাদের উপরে এই সিয়ালকে ফরজ করেছেন কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন আর কোনো কথা নেই এই জন্য সিয়ামের যদি কেউ যদি বলে যে সিএম পালনের মূল উদ্দেশ্য কি তাহলে কারণ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে রব্বুল আলমিনের সামনে তার নির্দেশের সামনে যেন আমি আত্মসমর্পণ করে থাকি অতএব এই যে রোজা পালনের যে নির্দেশ হেকমত কি হেকমত অনেক আছে তাক অর্জন করতে পারবেন আপনার শরীর ভালো হয়ে যাবে স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং আরো আরো অনেক কিছু কিন্তু সব কিছুর উপরে যেটা আল্লাহর নির্দেশ পাল তো এই সিয়াম আমাদের দ্বারা এসেছে আবার আস্তে আস্তে চলে যাবে আমি জিজ্ঞাসা করি এই যে রোজাগুলো রাখতেছেন কি খুশিরা বেজাল নাকি মানে বলতেছেন কি বেজাল লাগাইল রে একেবারে এরকম অবস্থা না না এই সিয়ামের খুশি রসুলের মধ্যে যে দুটি সময়ে মুহূর্তে সে খুব খুশি হয় আনন্দ প্রকাশ করে একটা কি যখন সে ইফতার করে তখন সে খুশি হয় এ খুশি কি জন্য হয় খুশি কি জন্য হয় শোনেন খুশি হয় এক নম্বর অর্থ হল সে খুশি হয় এই জন্য যে আলহামদুলিল্লাহ তিনটা আটচল্লিশ থেকে নিয়ে ছয়টা এই সাতত্রিশ পর্যন্ত আল্লাহর নির্দেশ যথাযথ পালন করে এই রোজাটা আমি কমপ্লিট করতে পেরেছি এই জন্য খুশি হয় এটা হলো এক নম্বর খুশি যে আমি আল্লাহর নির্দেশটা যথাযথ পালন করে এটা বিশ্বাস করতে পেরেছি এ এইটা এগুলো খুশি ওলামারা আমার এই ব্যাখ্যা করছেন এক নম্বরে দুই নম্বরে আর একটা ব্যাখ্যা হলো ওইটা ওটা কোনো অংশে কম নয় সেটা হলো যে পিপাসার্থ ক্ষুধাত্ম ক্লান্ত পরিশ্রান্ত এখন পানি একটুখানি শরবত একটুখানি লেবুর শরবত ঠান্ডা একটু শরবত এটা খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে যে একটা একটা মানে পরিবর্তন একটা শান্তির পরশ মানে তখন কি মানে চলে কি এর ব্যাপটা আছে না এটাও কি খুশি অংশে পাব নাকি ভিজেছে খাওয়ার সাথে সাথে সমস্ত শরীরের মধ্যে যেন সাপ্লাই দিয়ে দিল হ্যাঁ অবতাল্লা তেল এবং শিরা উপুসিরা ভিজেছে আ। আচ্ছা দেখি এত বরকতের যেটা কফা বদনসিব ছাড়া মাহরুম ছাড়া আর কেউ এমন কল্যাণকে অবহেলা করতে তো আমরা কি আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এই বরকতময় আমাদের জন্যে এই বরকতময় মানে রমজান দিয়েছেন আরও আছে আরও কত মর্যাদা যে রমজান মাসে ওই যে কোরআনের কথা বলছি এই কোরআন সম্পর্কে বোখারি মোস্তুমের হাদিসে আবদুল্লিনা আব্বাস তিনি বলেন কি কয় যে আমাদের প্রিয় নবী আচ্ছা নবীর কি কোনো গুণ আছেন এ নবীর কি কোনো গুণ আছেন সব তো আল্লাহ মাফি করে দিছে তারপরেও কল্যাণ কামী হিসাবে তিনি কি করেছেন শোনেন আবু আবদুল্লাহ ইবরান আব্বাস বলেন কি বলে আবদুল্লা ইবরান আব্বাস বলেন আবদুল্লা আব্বাস বলেন যে রসুল সাল আলি তিনি হইতেন বা তিনি ছিলেন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি বদান্যতা প্রদর্শনকারী সবচেয়ে উদার সবচেয়ে বেশি হাসি খুশি হাস্বাস বাশ্বাস যখন নাকি রমজান মাসে জিব্রিল তার সাথে সাক্ষাৎ করত্রিল যখন দেখেন না আরে আমাদের দেশে তো কেউ যদি থেকে থেকে আসতে পারে রে যদি একটুখানি আসতে পারেন গতকালকে কোথায় ছিলাম জানো কোথায় প্রধানমন্ত্রীর সাথে বসি একা। তো জিব্রিল তো ফেরোসাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর নাকি তার সাক্ষাৎ তার হাসি খুশির আর জিবরিন কি করতো অকানা জিবরিন লাইলাতিন হুফিকুল্লিলফিস রমাদান রমজান মাসে প্রত্যেক রাত্রিতে জিবরিন রসুলের সাথে সাক্ষাৎ করত প্রত্যেক রাত্রিতে বোখারে বসতে পারে প্রত্যেক রাত্রিতে জিবরিল রসুল সালামের সাক্ষাৎ করতো আর উনারা দুইজনে জিবরিলে আর নবী কোরআন করত কোরআন ফলাফর উনি ফলে আমি শুনি আমি ফলি উনি শুনে তো রসুল ফুড়তে জিবরাইল শুনতো জিবরাইল ফুট রসুল শুনত কেমন অবস্থা এত রমজান মাস আরো জিবরিলের সাথে সাক্ষাৎ করে করে এইভাবে তিনি মানে কোরআন পড়তেছেন তারপরে फलासुल्ला सलोल्लाह वसल्लम निस्संदेहे रसुल सलोल्लासल्लम जख जीबरिले साथ कल्याण प्रवाहित बतास उत्तम मिनार रेहिल मोरसाला अच्छा बतास जो प्रवाहित है আর এটা হয়েছে কোরআন পড়ানোর পড়াফড়ির কারণ সুতরাং এই রমাদান মাসে কোরআনের চর্চা আমরা বেশি বেশি করে করবো রাজিয়া আর কিছু না হোক বসে আর কিছু না বসে বসে একটু কোরআন পড়ি অর্থ পড়ি আল্লাহ এই কোরআনই তো আমাদের জন্যে সব কিছু আর আরেকটা বলে তারপরে কথা একটু আছে ইয়ের দিকে নিয়ে আসতেছি আর একটা কাজ একটু সামনে আছে। আজকে মানে নামাজের আগে একটু গুরুত্বপূর্ণ আর ইয়ে হলো হাসরের দিন এই জাননাতে তো একটা দরজা থাকবে রাইয়ান রাইয়ান নামক দরজা তো ওই দরজা খুলে রোজাদারা দারা তোমরা সাথে রোজাদাররা নড়াচড়া দিয়ে উঠব আছে না তখন তাদেরকে বলবো ঢুক আস্তে আস্তে অনলি রোজাদারদেরকে ঢুকানো হবে যখন পরে বলা হবে আর কেউ আছে রাখি রোজাদার আর কেউ আছে রাখি যখন দেখবে যে আর কেউ নাই সবাই ডুবছে তখন দরওয়াজা বন্ধ হয়ে যাবে এই দরজা দিয়ে রোজাদাররা এই আচ্ছা দরওয়াজ রোজাদারদের জন্য যদি ডুবতে চান তো রোজা না রাখেনি ডুবেন বেশি বেশি সময় এখনো আছে এখনো এখনো কতদিন ১৯ দিন এখনো ১৯ দিন আছে। বেশি বেশি করে মেহনত করবেন আর আমরা আসলে রমজানের আলোচনাকে ভাগ করি বিভিন্নখানে তো তিনটা চারটা মসজিদে আমরা পড়াই আর কি মসিদিতে জামায় জামায়ান মসজিদে পড়ায় একদিন অন্যখানে পড়ায় এক এক মসজিদে পড়ায় পঁচিশ বছর পঁচিশ বছর ওই ওখানে পড়াই তো ভাগ করি ভাগ করি কেমন শোনেন প্রথম রমজানে এ শুধু সিয়ামের ফজিলত টজিলতে করি না দ্বিতীয় রমজান কোরআন নি তৃতীয় রমজান এনফাক ফি সাবিল্লা মানে কারণ রমদান বাসে মানে জাকাত এবং আল্লাহর রাস্তায় খরচ করার তার রসুল ওই যে বললো না মানে রসুল প্রবাহিত বায়ুর সেও আরও বেশি উদার চীবনে যান এটা আর শেষ রমজান শেষ শেষ জুমায় ঈদ সদকাতুল ফেতের তারপরে আরও আরো এইভাবে ভাগ করে আমরা আলোচনা করি তো আমি আজকে আসার সময় চিন্তা করলাম যে কথাগুলো বলতেছি নিশ্চয়ই সেই হয়তো গত গত সপ্তাহে এর আলোচনার মধ্যে এসেছে স্বাভাবিক কথা নতুন করি তো আর কিছু বলার কোনো সুযোগ নাই কোনো হুজুর নতুন করে কিছু বললে তো উল্টা পাল্টা বললে তো বেদাতে হয়ে যাব কি বলেন যা আছে পড়ালে এবং হাদিসে ঘুরে ফিরে কথা এগুলোকে তো কি করতে হবে নাকি আপনারা নতুন নতুন কিছু চান নতুন নতুন মানে কি নতুন নতুন পদ্ধতিতে সুন্দর করে বলা এটা প্রশংসনীয় কিন্তু মূল জিনিস তো অতিরিক্ত করার কার বাপের সাধ্য নাই তো আরেকটা হল সেটা হল এনফাক ফি সাবিউল্লাহ এটাও কিন্তু কোনো অংশে কম নয় কারণ রমাগানে যে কোনো কিছুর আমলের সবের কথা তো আমরা জানি কি আমরা জানি এই জন্যে আল্লাহর রাস্তায় খরচ করার বিষয়টিও সবচেয়ে বেশি আমরা যেন এই ইয়েতে হাত হাত রাখি কোরআনে তো আল্লাহবা বলছে দেখেন মাতাল উঠবে কোনো আমলফি সাবিল্লা কামাশালে হাব্বা কয় যারা নাকি আল্লাহর রাস্তায় খরচ করে তাদের এই খরচের হিসাবটা হলো ধরনা একটা বীজ আল্লাহ বলে আল্লাহ বলে ধরুন না একটা দানা একটা বীজ আমার সাবা সানা বেল একটা বীজ ষাটটা শীষ ইয়ে করছে বজায়ছে কয়টা বাড়েছে বীজ ছিল কয়টা দানা কয়টা কত হইল শেষ হয় নাই অল্ল হই সব বসে আছে দুইজন অল্ল হই মাইয় আল্লাহ যাকে চান তাকে আরো অনেক গুনে বাড়িয়ে দেন তা কত দিবো এত দিব কোথেকে অল্লাহ আলী আল্লাহ হলেন এত প্রশস্ত এবং তিনি জানেন কাকে বেশি দিতে হবে সুতরাং এই এই মাসে বেশি বেশি খরচ করার মানসিকতা ওটাও আমাদের মধ্যে থাকতে হবে আর এই মসজিদের আলহামদুলিল্লাহ নিচের তালাজ এরকম নাকি এখন একেবারে ঢুকলে ঠান্ডার পরসে খুব ভালো লাগে কিন্তু উপরেরগুলো এখনও সে ইয়ে হয় নাই আমরা আমি আমার বাসার পাশেরটা আলহামদুলিল্লাহ এবার নিস্তালা করছি তিনতলা মসজিদ দোতলা মেয়েদের জন্য তৃতীয় তৃতীয়তলা মেয়েদের জন্য ভরে যায় রমজান মাসে তারা আমিও পড়ে ওখানে তো এই জন্য বলতেছি আপনারা কি ইনশাআল্লাহ এই রমজান মাসে বেশি বেশি খরচ করতে রাজি আছেন নাকি এইটা লাগে একটু কম কেছেন রাজি আছেন নাকি আমি ওদিন গত মাসেই মনে হয় গত মাসেই মনে হয় এক মসজিদ একটা উদ্বোধন করতে গেছি পরে আমি বলছি কি শুনবেন যে আপনি সুন্দর করে টাকা পয়সা খরচ করে মসজিদ বানাইছেন আল্লাহ কে আমার ঘর মানে বানাইছেন আপনি এর মর্যাদা পারে আমার প্রিয় ভাইয়েরা আপনার সুন্দর সুন্দর ঘরের কথা তো আল্লাহ বলে না যে এটা আমার ঘর কিন্তু আপনি মসজিদ যেটা বানালেন আল্লাহ নিজে বলে এটা আমার এর সে মর্যাদার আর কি সুতরাং এই যে প্রয়োজনগুলো আপনারা মনে করেন যে উড়ে এসে জুড়ে পড়ছে নাকি আবার উনি এগুলি কী জন্যে বলতেছে আপনারা কি আপনাদের উপরে এগুলো কি মানে সুন্দর মতে করে দিতেন ই আছে না কী করার জন্য ইয়ে আছেন তো এখন আমাদের মহতারাম ইমাম সাহেব জাজ্লা খায়রান তিনি এই ব্যাপারে কিছু বলবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে মনে কিছু ইয়ে নিয়ে থাকলে রোজা রমজানের দিন মনে কোনো কিছু নেন না আর আমাদের সবাইকে রমজানের বরকত লাভ করার তো অফিক দান করেন